বন্ধুরা শুনতে শুনতে শেষ হয়ে গেল ফুরকান উদ্দিন এক হৃদয়স্পর্শী দ্বিতীয় অডিও অ্যালবাম দিদারে মাওলা গানের কথা ওসুর করেছেন আবু জাফর আহমদ জোবায়ের আবদুল্লাহ আল মামুন মাসুদুর রহমান শিয়াজি সৈয়দ আশরাফুল ইসলাম ও শিল্পী নিজেই ব্যবস্থাপনায় ছিলেন আবদুল্লাহ আল মামুন সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় ছিলেন আবু সুফিয়ান সার্বিক ব্যবস্থাপনা সহযোগিতায় এবং ধারাবাসে ছিলাম আমি আহমাদ আবু জাফো বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কোন পরিবেশনায় আর দেখা হবে মাঠে ঘাটে ও মঞ্চে আল্লাহ হাফেজ